بسم الله الرحمن الرحيم ولا يحزن كالذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم في الوقت في থেকে এক বাবী নাসারায় সুর থেকে দ্বিতীয় কেরাতম তিনি বাবা ইফলটা প্রথমে উল্লেখ করছেন একই মা তবে এটা দুই বাপ থেকে আসে আল্লাউর যারা দ্রুত কুফুরের দিকে অগ্রসর হচ্ছে তারা যেন আপনাকে চিন্তিত না করে তোলে তারা যেন আপনাকে থেকে নিষেধ করতেছেন হুজনের থেকে নিষেধ করা হচ্ছে অন্য জায়গায় তো নাহিদি আসছে ওলা লাহ লাহান এই নামে আরবিটা আছে লাহান বাংলা বাংলা অনুবাদ হয়ে গেছে চিন্তায় চিন্তিত ছিলেন কিন্তু এটার এই কথাটার মানা তাফসির ব্যাখ্যা সেটাই দিতে হবে যেটা সাহাবাহরাম দিছেন রসুল সাল আলী হাসাল্লামের আমল থেকে যেটা প্রকাশ পাইছে আমাদের সঙ্গে ব্যতিক্রম হলে সেটাই হবে কাজাব আল এনী কাজি আল এবী হবে ব্যতিক্রমটা হলে এটা হয়ে যাবে ফিল কুফর। যারা দিকে হচ্ছে তারা যেন আপনাকে না করে মানে তাদের আপনি এমন চিন্তা করবেন না যেই চিন্তাটার কারণে আপনার এই দিনই কাজে মশগুল হওয়া এবাদতে মনোযোগী হওয়া এটার মধ্যে হলল আসে হ্যাঁ তারা কুফুরের দিকে যাচ্ছে তাদেরকে কিভাবে দিনের দিকে আনা যায় এটার জন্য আমি যে পন্থা বলছি সেই আপনি কাজ করেন বাঁচাবার জন্য আপনাকে আমি একটা পথ দিচ্ছি সেই পথ মোতাবেক আপনি যদি চলেন তাহলে তাদের অনেকে আমি জানতে নিয়ে যাবো সেটা আমার পক্ষ থেকে ফেসলা করা আছে অতিরিক্ত একটা হোজন যে এটা যেন আপনার দ্বারা না এটি এখন নিষেধ করা আগে থেকে যদি তার মধ্যে কুফরি থাকে তাহলে তো এই কুফুর আলাল কুফুর হলো নরু না আলাল নুরের উল্টাটা কুফুর আলাল কুফর। আগে থেকে তার মধ্যে কুফরি আছে সে আবার আরেকটা কুফুরকে সাহায্য করতেছে কুফর আলাল কুফর হলো তো কার মধ্যে যদি আগ থেকে ইমান ছিল তাহলে এই যে কাজ নুসরাতুল কুফুর জিদ্দাল ইসলাম এটা আমিন আলুল মুসিমিন যে সকল বিষয়ের দ্বারা কোন একজন মুসলমান আর মুসলমান থাকে না তার ইসলাম তার ইসলাম ইসলামের বিপরীতে সাহায্য করে ইসলামের বিপরীতে সাহায্য করে তো এটা বললো যারা কুফুরিতে দ্রুত অগ্রসর হচ্ছে কুফুরিটাকে সাহায্য করে কুফুরিটাকে সাহায্য করে একটা মেজদাক বলতেছে এরা হলো আহলে মক্কা আনাফিফিম এটা তাদের কুফুরির কারণে আপনি চিন্তিত হবেন না চিন্তিত হবেন তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আর একটা হলো যে তারা আল্লাহর দিনের কোন ক্ষতি করতে পারবেন আল্লাহর দিনের কোন ক্ষতি করতে পারবেন ক্ষতি যেটা হওয়া সেটা হবে জাহেরি ভাবে হয়তো মনে হবে যে দিনের ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে জাহিরি সামান্য সাময়িক ক্ষতি আসল ক্ষতি না কাফেররা তো সব সময় চায় আল্লাহর বাটিকে আল্লাহর আল্লাহ বিআফওয়াহিহিম কিন্তু আল্লাহ মুতিম্মা নূরিহি ওয়া লাও কারিহাল কাফিরু ওয়া লাও কারিহাল মুশরিকু দুই জায়গা দুইটা আসছে ইউরিদ ইউরিদ আল্লাহ আয়া তারা যে কুফুরের দিকে যাচ্ছে এর জন্য আপনি এই চিন্তিত হবেন না আল্লাহ এই জন্যই আল্লাহ তাদেরকে রেখে যে তারা দিনের নসরত না করে মানে তাদেরকে সাহায্য করা আল্লাহ তাদেরকে দিচ্ছেন না তাদেরকে এটা হলো ওই সকল আয়াতের হামজ যেগুলো আল্লাহ তালা কাফেরদের দ্বারা জাহান্ন ভরবেন এই কথাটা বলে দিচ্ছেন জাহান নামা মিনালি আল্লাহ আপনি গরু জবাই করতে বলছেন গরুর কষ্ট লাগবে সেটা না আপনি জবাই করতে যখন বলছেন জবাই কিনা উল্টা করতে ফেলবো একেবারে এটা হলো কথাটা এখন কেউ চিন্তা করে যার এই একটা প্রাণী অনেক কষ্ট লাগবে প্রাণ যেহেতু আছে জন্য কোন প্রাণীকে হত্যা করা যাবে না জীব হত্যা মহাপকদের আল্লাহ আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন বা সেটা আমি করবো নির্দেশ যে দিচ্ছে আল্লাহ তাহলে এটাই চান তুমি আমার হুকুমটা পালন করো হুকুম পালন করলে এরপরে এটার উপর আমি আশার হাত দেবো আল্লাহর আল্লাহর সাথে এই কথাটা ওয়াকি এমনই আল্লাহর নসরত আল্লাহর হুকুমের সাথে এখন হুকুম কোনটা ওই যখন যেটা শীতকালে গরমকালের না আর গরমকালে শীতকালের টানা তাই না শীতকালে শীত শীত চলে যেতে এখন ওই জ্যাকেট পরে বসে রয়েছি আল্লাহর হুকুম না এক এক সময় পরছি না আমি হ্যাঁ ঠিক আছে এক সময় তো পড়ছেন কিন্তু এই মুহূর্তে তো গরম এসে গেছে কি ব্যাপার তেমন না এটা ভুল হয়ে যাবে না কখন কি আদেশ নিষেধ তা জানা এবং রসুল সাল আলী আসাল্লামের তালিকায় তা আমল করা এই যে এই আসলে তারিফটা একদম জামে একটা তারিফ এলিম সাহাবাহাম যে তারা এলেমের দিক দিয়েছিল গভীর এলেমের অধিকারী এই যে সব সাহাবিদের বলতেছে সাহাবির গভীর এলেমের অধিকারী এলেম আসলে কোন জিনিসটার নাম এই বলো এলেম কোন জিনিসটার নাম অজানা জেনে জানা এটার নাম যদি এলেম হয় তাহলে আমরা যারা মনে করো এই আরবি হরকত ছাড়াই বারত করতে পারি অনেক কিছু জানি পারি আমাদের এটা অজানা জিনিস জানা হয়েছে এরকম অজানা জিনিস যারা ভালো ইংরেজি জানে তারাও তো অজানা জিনিস জানা হয়েছে আরবি জানি ওরা ইংরেজি জানে আমরা হয়তো আখেরাত্রাতে জানি অনেক এবার দাঁতের ফাজায়েল জানি ওরা হয়তো এটা জানে না কিন্তু ওরা জানে যে কোন কোন জিনিস মিলাইলে আরেকটা জিনিস বানানো যায় কি কি আইটেম মিলালে ওষুধ বানিয়ে ফেলা যায় কি কি আইটেম মিলালে একটা হয়তো গাড়ির এটা ফার্স বানিয়ে ফেলা যায় এটা আমার বলা উদ্দেশ্য মালুমাত জানা এটার নাম যদি ছিল কোনটা এলেম ছিল বলো একটা জিনিস ওয়াজে না আবু হানিফুল্লাহ যে পরিমাণ জুজিয়াত বলতে পারতেন সাহাবিরা এরকম পারতেন আবু হানিফাদ এই জমান এমন কোন একজন ভালো মুফতি সাহেব যত বেশি জানে ফেক যেটাই জিজ্ঞেস করে এটাই সুন্দর করে তিনি বলে যে এত সবাই এরকম জানতেন আকসারদের হালা জিতে না কিন্তু সাহাবিদের ব্যাপার এই কথাটা তো আবার স্পষ্টের দিকদের সুগভীর কোন জিনিসটার নাম এই জিনিসটার নাম এই যেটা লিগের মধ্যে বলা হয় যে আল্লাহ কখন কি আদেশ এটা জানা এটা হলো এলিম আল্লাহ কখন কি আদেশ নিশে আমি কিতাব পুরো জানলে আমার মুখস্থ হয়ে গেছে সব হয়ে গেছে আর কিচ্ছু জানে না কিন্তু এই মুহূর্তে আল্লাহ তহ আমার কাছে কি চায় এই জিনিসটা তার জানা আছে ভিতরে কি আছে এইটা সে জানে না হেদায়ের ভিতরে কি আছে না কিন্তু এই মুহূর্তে আল্লাহ আমার কাছে কি চায় কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে আল্লাহকে রাজি করার পথ এই মুহূর্তে কি আল্লাহকে রাজি করার পথ এই মুহূর্তে কি কি কাজটা করলে আল্লাহ রাজি হবে এই জিনিসটা সে জানে সে জাল্লাইন জানে না হয়তো নামাজের সব মাসায় জানে না সে তো দেখো এলেমোর তো জানা এ ঠিক কিন্তু কোন জিনিসটা জানার নাম সত্যিকারের এলিম কোন জিনিসটা জানার না। আল্লাহ তছন্দনীয় পথ কখন কোনটা এই জিনিসটা এই ছোট্ট একটা জিনিস জানার নাম হলো আসলে এলিম কোন মুহূর্তে আল্লাহ তালা কোন কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে এই জিনিসটা জেনে ফেলা এটা হল এলিম আর এটা জানার পর এটা মানা এটা হলো আমল বিদের মধ্যে এই জিনিসটা ছিল খালিদিন আল্লাহ ব্যাপারে আসছে যে তিনি এক যুদ্ধে ফজর নামাজ পড়াইছেন ছোট্ট সুরাদে জিহাদু আনুমি আরব আরব ইবনুল আরব কুবতে পাইনি কিন্তু খালিদিন কয়টা মাস্তা জানতেন হয়তো মাসলা যদি পরিমাণ তালিকা করা হয়তো আমরা বেলাল আছে বেশি মাসে জানবো আজ আবু হরারা বলা হয় সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ তিনি যেই পরিমাণ হাতিদ জানতেন পরবর্তী কত কত মহাদেশ তার চেয়ে অনেক বেশি হাতি জানত না সংখ্যার দিক দিয়ে এক দুই তিন করে গণনা করলে সংখ্যা অনেক বেশি হাতি জানতেন না এই যে এলেম এই জিনিসটা না এই কথাটা দিনের মধ্যে ভালো করে ঢুকাও এবং আল্লাহ তাল কাছে দোয়া আমাদের ভিতরে যে এলেম আসলে এই মুহূর্তে এই কথাটা জানা যে এই মুহূর্তে আল্লাহ কোন কাজটা করলে আমার উপর খুশি হবে এই জিনিসটা জানা হলে এলেম ফজরের সময় একটা কাজ করলে আল্লাহ খুশি হতেন কিন্তু সেই কাজটা এখন করলে খুশি নাও হতে পারে একটা এক সময় আল্লাহ হতেন এই কাজটা করলে যদি এমন একটা মুহূর্তে আমি পড়ি যে মুহূর্তে সূর্যটা একদম মাথার উপরে আসে এই মুহূর্তে এই কাজটা যে কাজটা একটু আগে পড়লেই আল্লাহ খুশি হয়ে যেত এখন পড়লে নারাজ হয়ে যাবো জিনিস কাজ একটাই এই এই তুমি অনেকগুলো মেশালে দেখো তোমার মাথায় একদম স্পষ্ট হয়ে যায় যে কোনো একটা কাজ এটা আল্লাহ নিজেদের দেখি যে গোষ্ঠের মধ্যে দেয় মশলাগুলো দিলে গোষ্ঠটা অনেক সুস্বাদু হয় তাই বলে এই মশলাগুলো যদি ওই মাছ পাকা পাকানোর সময়ও যায় তাহলে কি মাছ তো সুস্বাদু হয়ে যাবে ছুটকির ভর্তা পাকানোর সময় যদি গোষ্ঠের মশলা দেয় তাহলে ভর্তা মত সুস্বাদু হবে তাই হুকুমটাকে কেয়াজ দিয়ে মাপতে থাকি অথচ উসুলে ফাকার মধ্যে আমরা নিজেরাই তো পড়ি যে মনসুসী জায়গাতে কেয়াজ চলে না মনসুসী জায়গাতে কেয়াজ চলে মনসুসী জায়গাতে কেয়াজ কেয়াজ করে বসে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে যেন সহি সাথে হাইসুল জামা শখ মিন হাইসুর আমাদের না কোনো দুস্তি আছে না কোনো দুশনী আছে আমরা কোনো ব্যক্তিকে শ্রদ্ধা করি জামাতের সাথে জামাতকে মোহ্বত করি শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য আল্লা দিনের ফাইদা হচ্ছে এই জন্য আল্লাহ হারাম থেকে বিহত রাখছে এই কারণে তোমাদের ভিতরে যে আসছে এই বিদ্বেষে জানা তোমাদেরকে ইনসাফ হাত করতে উৎসাহিত না করে এইটা এই ইনসাফ ইসলামে শিখা যে একা লোক সে অনেক খারাপ তার মধ্যে কিছু ভালো জিনিসও আছে তো তারপত দুশ্মনী বলে তুমি বলো ভালোটা একদমই বলো না এটা ইসলামে শিখায় কারোর মধ্যে যদি ভালো জিনিস অনেকগুলো থাকে তাহলে সেটাও একদম একদম স্পষ্ট করে প্রশংসা করতে হবে হ্যাঁ বলতে হবে যে তার মধ্যে ই আছে এটা কিন্তু নেওয়া যায় না তোমার মা যদি বেপর্দা চলে তাহলে যেহেতু তোমার মা এজন্য জন্য কি বেপর্দাটা পর্দা হয়ে যাবে কি পর্দা এখন তুমি যদি আমাকে বলো যে হুজুরা আপনি আমার আম্মাকে একটু নসিহত করেন আমার আম্মা তো বেপরদা ছিল আমি তোমার ওইটা শাসাইলাম ভাই তোমার মা তোমার মায়ের তুমি জন্ম নিয়েছো তোমার মায়ের ধরো কি কথা হইলো এটা কোনো কি এটা কথা হইলো এরকম কথা তো অনেক সময় বলতে থাকে হ্যাঁ আমাদের মায়ের গর্ব থেকে আমরা ঠিক আছে কিন্তু আসার কারণে তো মায়ের প্রতি আমাদের মায়ের খায়ের কাহির এটা হবে যে আমার মা তিনি যাবে আর আমি আমি যদি প্রিয় হয়ে যেতেছে ও অন্যদের কাছে প্রিয় হয়ে যেতেছে কারণ সে তো মায়ের কোন ভুল ধরে না আর আমি যে মায়ের খায়ের খা এত বড় খায়র খা বোর কায়নে মাকে উপদেশ দিতেছি বই কিনে যেন অন্তত পর্দাটা করে আমি হয়ে গেলাম মায়ের সমালোচনাকারী মাকে এই কথাটা বলতেছি এই মানুষগুলো হয়ে যায় খা কিন্তু ওই মাকে জাহান্নামের দিকে নিয়ে যেতেছে কিন্তু এরাই হয়ে গেছে আসলে ওই মায়ের সুসন্তান আর আমরা যারা আছি আমরা হয়েছি আদান সন্তান চারটা সিফত কারো প্রতি সেটা আল্লাহর জন্য কারোর প্রতি বিদ্য সেটা আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেবো সেটা আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেবো না সেটা আল্লাহর জন্য এটা হলো ইস্তাক মারাল ইমান ইমান পরিপূর্ণ হওয়ার লক্ষণ এটা কাফের সে শুধু কাফের এই কারণে তার প্রতি জান্নাতের পথে নিয়ে আসছে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু জান্নাতের পরে আমার আইনা দিয়ে উনি জাহান্নাবের দিকে ঘাটা শুরু করছে তাহলে ওনাকে জলদি আমি ঘাড়ে ধৈর রাখবো যে কি ব্যাপার আপনি জাহান্ন কেন যাইতেছেন এটা না গিয়ে তার এক সানে শুক্রিয়া এটা তার এক সুক্রিয়া না ইউরিদ আল্লাহু আল্লাহ يجعل لهم حظا في الاخره ولهم عذاب عظيم في النار ان الذين اشتروا الكفر بالايمان لا يدور الله شيئا جرى اমানের পরিবর্তে কুফর खरीद করে নিচ্ছে اي اقادوه بدلا لا يدور الله بكفرهم شيئا ولهم عذاب اليم مؤلم ولا يحسبن الذين كفروا তাহলে الذين कफरू এটা হবে ফাইল দুই মফুলের কায় মকাম হয়ে যাবে দুই মফুল কায় মকাম হয়ে যাবে যদি ইহ না পড়ি আর যদি তাহ না পড়ি তাহলে তাহ সাবান্নার ফায়ল তো মুখাতব তো হলো রসুল সাল আলী আসাল্লাম অথবা হার তাহলে গিয়ে তাহলে আমি যে তাদেরকে সুযোগ দিচ্ছি এটা তাদের জন্য কল্যাণ কর এটা যেন তারা মনে না করে যে আমি যে তাদেরকে সুযোগ দিচ্ছি এটা তাদের জন্য কল্যাণ কর পারে আল্লাহ যে ঢিল দিয়ে রাখেন মানে দুনিয়ার দুনিয়ার জিনিসগুলো অনেক বেশি পরিমানে একজনের কাছে আসা এটা আল্লাহ রেজামন্দি আজমের রেজামন্দি দলিল না কেবল এটা না মুসলমানদের না কাফেরদের ফলে এই কথা ভালো করে বুঝো এটা না কাফেরদের বেলায় না মুসলমানদের বেলায় কোন একটা মুসলমানের কাছে যদি দুনিয়াবি ফুতুহাত অনেক বেশি এসে গেছে আমন আমান অনেক নিয়ামত এসে গেছে এটা আশাটা দলিল না যে এই লোকটা আল্লাহ তাল কাছে মালদি কেন এই কথাটা এটা তুমি যদি দলিল বানাও যে দুনিয়া বিয়ামত ফুতুহাত এগুলো আম্ন আমান আশাটা আল্লাহ তাল রেজামন্দির দলিল তাহলে এটা স্বাভাবিকভাবে এটার মুফে মুখালের টা কি হবে যদি এগুলো কারো কাছে না আসে তাহলে এটা আল্লাহ তাল আদমের রেজওয়ানের দলিল তালেবাসের দিকে থাকাও রসদিনে খাইতে পারি না হয়তো এমন হইতে পারে সুযোগ পাই না এই জন্য খাই না হুজুরে সারাটা জীবন এইভাবে কাটছে আল্লাহ তালা পারতেন না যে শুরু জমানাই কষ্ট করছে শেষ জমান একটু ভালো করে দিয়ে দিই নবীরে ফুতু হাতটা কিন্তু কই ফুতু হাত যা হয়েছে সেটা পরবর্তীতে হয়েছে তাও যত সময় পার হয়েছে এরপরে গিয়ে ফুতু হাতটা হয়েছে কিন্তু আল্লাহ বলতে আরতেছে কিন্তু আল্লাহ বলতেছেন আগে যারা কাজ করছে তারাই আজা এ কি কি বোঝা গেল যে একটা মানুষ আল্লাহ অনেক অনেক বেশি প্রিয় হওয়ার পরও দুনিয়ার দৃষ্টিতে হয়তো সে অনেক বেশি কষ্ট সবাই তারা তিরস্কার করে কিন্তু সে কোরআন সুন্নার উপর আছে তারা অন্য মানুষের তিরস্কার করে অনেক কিছু কিন্তু যদি যারা তিরস্কার করে তাদেরকে যদি বলা হয় আপনি বলেন সে কি কোরআন শূন্য খেলাফ কিছু করতেছে তখন মুখ চুপ এটাই লক্ষণ হবে যে এই লোকটা এই লোকটাই হল এই জমানার ঘোরা মধ্যে যেটা আসছে তু বা এরা হলে এই লোকটা হলো মিনাল গোরা যে কোরআন করতেছে কিনা এই প্রশ্ন করা হলে কোন উত্তর নাই এমনি হাজার এই বুঝে না সেই বুঝে না এরকম এই না যদি বলি তাহলে এই প্রশ্নগুলো সবার আগে আসবে সিদ্ধি করে সবচেয়ে বড় কথা রসুরের উপরে আসবে হেকমত জন্য সবাই তৈরি হয়ে গেছে আল্লাহ হুজুর তো চাইছিল সবাই শহীদ করে ব্যাপারটা এমন না এটা বাংলা একবার একজনের কাছে শুনছিলাম ব্যক্তি দিয়ে সত্যকে নয় সত্য দিয়ে ব্যক্তিকে চিনা ব্যক্তি দিয়ে সত্যকে নয় সত্য দিয়ে ব্যক্তিকে চিনা